রমাদান উপলক্ষে রিনড্রফসের বিশেষ লেখচের সিরিজ চেনা অচেনা চেনা এই সিরিজে আলোচনা করা হবে আল্লাহ সুবাহার সুন্দর সব নাম আল আসমা অল হোসনা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লার পরিচয় তার নামের মাঝেই লুকিয়ে রয় সেই নামেই তাকে ডেকো যা আর কারো দেয়া নয় আল্লাহ তহ তিনি নিজেই নিজেকে নামকরণ করেন আল্লাহাল কোরআনে বলেছেন হু ইলাহা হুআ আল মালিকুলাম তিনি আল্লাহ যিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি একমাত্র মালিক পবিত্র সালাম এবং মমিন আল্লা তাল্লাহর সুমহান গুণবাচক নাম সমূহের মধ্যে একটি নাম হচ্ছে তিনি আল আলমিন কোরআনে এই নামটি একবারই এসেছে মহমিন শব্দের অর্থ আমরা প্রায় সকলেই জানি এই নামের অর্থ হচ্ছে যিনি বিশ্বাসী যে ব্যক্তি একজন ইমানদার যিনি একজন মুসলিম তাকেই বলা হয় মুমিন উল্লেখিত আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহাল তিনি নিজেই নিজেকে নামকরণ করেছেন তিনি আল মমিন সুতরাং আল্লাহতাল্লাহর ক্ষেত্রে এই অর্থটি কীভাবে প্রযোজ্য হতে পারে আজকের পর্বে এই নামটি নিয়ে ইনশা আল্লাহ আমরা আলোচনা করব। মুমিন শব্দটির শব্দমূল গঠিত হয়েছে হামজা মিম নুন তথা আমান শব্দের মাধ্যমে এই শব্দমূলটি মূলত পাঁচটি প্রধান অর্থ নির্দেশ করে প্রথমত ভয়ভীতি হতে মুক্ত হওয়া আশ্বস্ত হওয়া নিরাপত্তা লাভ করা দ্বিতীয়ত প্রশান্তি লাভ করা তৃতীয়ত নিরাপত্তা ও সুরক্ষা প্রদান করা চতুর্থত বিশ্বস্ত হওয়া অর্থাৎ আমানত ওয়াদা আস্থা প্রতিশ্রুতি ইত্যাদি রক্ষা করা এবং পঞ্চম অর্থ কোনো কিছুতে বিশ্বাস করা বা ইমান রাখা আল্লা আল্লাহর পরিচয় তিনি আলম উমিন ভাষাগতভাবে তিনটি অর্থে তিনি আলম উমিন প্রথমত তিনি নিরাপত্তা দাতা তিনি নিরাপত্তা বিধায়ক আল্লাহালা তার সৃষ্টি জগৎকে আমান তথা নিরাপত্তা প্রদান করেন আশ্রয় প্রদান করেন তিনি বান্দাকে জুলুম থেকে রক্ষা করেন তিনি নিজের উপরেও জুলুম করাকে হারাম করে নিয়েছেন আল্লাহ আল্লাহকে বাধ্য করার মতো কেউ নেই তিনি নিজেই নিজের জন্য এই নিয়ম নির্দিষ্ট করে নিয়েছেন তিনি কারো উপর জুলুম করেন না আল্লাহ তালা আলমিন তিনি আমান তথা নিরাপত্তা দাতা এই নামের দ্বিতীয় অর্থ হচ্ছে তিনি ইমান দান করেন ইমান হলো কোনো কিছুর সত্যায়ন করা এর বিপরীত হচ্ছে কোনো কিছুকে প্রত্যাখ্যান করা আল্লাহাল আলমিন তিনি ইমান দানকারী তার বান্দাদেরকে তিনি ইমানের দৌলত দান করেন এবং তিনি সেই ইমানকে সত্যায়ন করেন আলমিন নামের এই অর্থটি আল্লাহ তালার ক্ষেত্রে প্রযোজ্য তিনি নিজেই নিজেকে সত্যায়ন করেন এবং ইমানের ঘোষণা প্রদান করেন আল্লাহআালা বলেছেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া আর কোন ইলাহ নেই আলম উমিন নামের তৃতীয় অর্থ হচ্ছে যিনি আমানত তথা আস্থা রক্ষা করেন যিনি ওয়াদা পূরণে সত্যবাদী যিনি কথা দিয়ে কথা রাখেন তিনি হলেন আলম উমিন আল্লাহ সুহান তিনি নিজ ওয়াদা পূরণে সত্যবাদী তিনি সবচেয়ে বিশ্বস্ত তিনি আলমিন কোরআনে এই শব্দমূলটি সতেরোটি রূপে বিভিন্নবার উল্লেখিত হয়েছে যেমন কোথাও এসেছে আমিন্তুম অর্থাৎ তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করছো কোথাও এসেছে আমানু অর্থাৎ বিশ্বাস করা কোথাও এসেছে আল আমা আনাতি অর্থাৎ আমানত আবার কোথাও এসেছে আমি নুন বিশ্বস্ত ইমান কিংবা আলম মিন অর্থাৎ ইমান এই সকল অর্থে যারা আল্লাহ তাআলার উপর ঈমান রাখে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তার ওয়াদা আল্লাহ তাআলা যিনি আল মুমিন তিনি বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিম তাতানাযালু আলাইহিম الملائকাতু আল্লা তাখাফু নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ এরপর তাতেই অটল অবিচল থাকে তাদের কাছেই ফেরিস্তা অবতীর্ণ হয় যারা বলে তোমরা ভয় করো না চিন্তা করো না এবং তোমরা সেই প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুতরাং যিনি আল মোমিন তিনি নিরাপত্তাদাতা তিনি তার বান্দাদেরকে ভয় ভীতি এবং চিন্তা উদ্বিগ্নতা থেকে মুক্ত রাখেন তিনি তার ওয়াদ আপূরণে সত্যবাদী এবারে আসুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা এই সুমহান নামের কিছু বরকত অর্জন করতে পারি এক নম্বর উপায় হচ্ছে আল্লাহ ও তার রাসুলের উপর তথা ইসলামের উপর ইমান অর্জন করা দুনিয়া এবং আখিরাতে নিরাপত্তা বা আমান লাভের প্রধান শর্ত হচ্ছে ইমান অর্জন করা যে ব্যক্তি দুনিয়াতে ইমান অর্জন করবে এবং ইমান সহকারে নে কামল করবে আল্লাহ আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে ভয় ভীতি থেকে নিরাপত্তা প্রদান করবেন কারণ তিনিই হলেন আলমিন যিনি নিরাপত্তা দাতা দুই নম্বর উপায় আল্লাহ আল্লাহর ওয়াদাসমূহকে বিশ্বাস করা আল্লাহআাল আলমিন তিনি ওয়াদা পূরণে সত্যবাদী যখন জান্নাতি ব্যক্তিরা জান্নাতে দাখিল হয়ে যাবে তখন তারা আল্লাহ তাল্লাহর প্রশংসা করে বলবে ও তারা বলবে সেই আল্লাহর জন্য এই সমস্ত প্রশংসা যিনি তার ওয়াদাকে সত্য করেছেন আল্লাহাল্লাহ হলেন আলম উমিন যিনি তার ওয়াদা পূরণে সত্যবাদী তার ওয়াদা পূরণে সত্যতার ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু এরপরেও অনেকেই আল্লাহাল্লাহর ওয়াদার সত্যতার ব্যাপারে সন্দেহ পোষণ করে থাকেন এই বিষয়ে সন্দেহ এবং সংশয়গ্রস্ত হওয়ার বিভিন্ন কারণ রয়েছে এর মধ্যে অন্যতম প্রধান চারটি কারণ হল অজ্ঞতা গুণাহের কুপ্রভাব দুনিয়ার প্রতিমোহ এবং চার নম্বর শৈতানের প্রতারণা যে কোনো ধরনের সন্দেহ সৃষ্টি হয় অজ্ঞতা থেকে এজন্যে ইসলামে ইল অর্জনের প্রতি অনেক গুরুত্ব প্রদান করা হয়েছে অজ্ঞতা ও মূর্খতার কারণে একজন ব্যক্তি এমন সব আচরণ করতে পারে যা আল্লাহালার কাছে কিছুতেই গ্রহণযোগ্য ও সন্তোষজনক নয় অজ্ঞতার ফলে ইমানদের ঘাটতি সৃষ্টি হয় অজ্ঞতা থাকলে ইয়াকিন অর্জন করা যায় না দিনের উপর দৃঢ়তা লাভ করা যায় না আত্মিক পরিশুদ্ধি অর্জনের ক্ষেত্রেও বিভিন্ন বাধা ও ঘাটতি সৃষ্টি হয় আলম উমিন আল্লাহ আল্লাহার ওয়াদার সত্যতার ব্যাপারে সন্দেহের আরেকটি কারণ হচ্ছে गुना गुनाहर कूप्रभा गुणाहिर फले अंतरे मरीचा और कलो दाग पड़े जाए अवस्था भालो के मंद और मंद के भलो मन होते थे विशेषकर चोख और कान गुना के निजे के हेफाजत करना जरूरी कारण मानुष्य चोख और कान हे तथ्य संग्रहकारी इंद्रिय यगल मध्यमेंकल तथ्य संग्रह करो अनुसार ही सिद्धांत ग्रहण करी कम चोख और कान गुनर फले अंतर कुलुषित हो जाए तक से सठी सिंह प्रदान करते व्यर्थ है আমি তাদেরকে দিয়েছিলাম করণ চক্ষু ও হৃদয় ण चक्ष जन तरह के अस्वीकार कर लो अल्लाहर वंदेहर दुनिया دُنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورُ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ فَلَا تَجُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا نِشتাই আল্লাহর ওয়াদা সত্য অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকাগ্রস্ত না করে وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورُ এবং সেই মহাপরাক্রমশ শয়তান যেন প্রচারিত না করে সুতরাং এই কয়টি বিষয় থেকে বেঁচে থাকার মাধ্যমে আলমিন আল্লাহ তালার ওয়াদার উপরে ইয়াকিন বা দৃঢ় বিশ্বাস অর্জন করা সম্ভব অজ্ঞতা থেকে বেঁচে থাকা গুণাহা থেকে বেঁচে থাকা দুনিয়া ও শয়তানের ধোকা থেকে বেঁচে থাকা আলম মিন এই নামের বরকত অর্জনের আরেকটি উপায় হচ্ছে আমানত রক্ষা করা কোনো বস্তুগত সম্পত্তি যদি কারো কাছে গচ্ছিত রাখা হয় সেটাকে রক্ষা করা যেভাবে আমানত ঠিক তেমনিভাবে অন্য একজন ব্যক্তির গোপন বিষয় বা যে কোনো কথা সেটা রক্ষা করাও একটি আমানত ওমর রাজি আল তিনি বলেছেন যদি তোমার ভাই ব্যক্তিগতভাবে একান্তে তোমাকে কোনো কিছু বলে এবং এরপর চলে যায় আর সেই কথা যদি তোমাকে গোপন রাখতে নাও বলে থাকে তবুও সেটাকে রক্ষা করা একটি আমানত ঠিক তেমনিভাবে আল্লাহাল আমাদেরকে যে সুস্থ কর্মক্ষম দেহ প্রদান করেছেন সেটাকে রক্ষা করা গোনা থেকে বাঁচিয়ে রাখা এবং আল্লাহ তাল্লা সন্তুষ্টির কাজে ব্যবহার করাও একটি আমানত আলমিন এই নামের বরকদর্জনের আরেকটি উপায় হচ্ছে আল্লাহ তাল্লার প্রতি শকর গুজার হওয়া আল্লাহ তালা তিনি তার বান্দাদেরকে আশ্রয় ও নিরাপত্তা প্রদান করে থাকেন তিনি আলমিন তিনি যদি তার বান্দাদেরকে আশ্রয় না দেন তাদেরকে জুলুম থেকে রক্ষা না করেন তাহলে তাদের কোনো রক্ষাকারী নেই রসুল্লাহ সাল্লাম বলেছেন মন আস বাহিনু ফি সিরি तुम्हारे मध्य जर प्रभत हलोजे साथ रहा सुस्थ कर्मक्षम देह एवं रे सारे क्षुधा निवारण मत जथेष खबर ताकि जान सारा पृथ्वी प्रदान हदीसे रसुल्लाम तीन टी नियम कथा प्रथमत निजे घरे निजेजर सापत्ता जे व्यक्तर प्रभत हलदे द्वित देख देह এবং তৃতীয়ত সারাদিনের ক্ষুধা নিবারণের জন্য দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণের খাবার এই তিনটি নিয়ামত যার কাছে রয়েছে সে যেন সারা পৃথিবীর সব কিছুই পেয়ে গেল বর্তমান পৃথিবী থেকে তাকালে আমরা দেখতে পাই নির্যাতিত মাজলুম মুসলিমরা কত কঠিন অবস্থায় বিভিন্ন স্থানে দিনাতিপাত করছেন তাদের পরিবার আছে ঘর আছে কিন্তু এর পরও পরিবার ও ঘর থেকে তারা বিচ্ছিন্ন দিন যাবত পরিবারের সাথে তাদের অনেকের দেখা নেই যোগাযোগ নেই এমনকি তারা বেঁচে আছেন কিনা এই সংবাদও অনেকে জানেন না তাদের অনেকে আছেন উদ্বাস্তু শরণার্থী অবস্থায় কেউ আছেন বিভিন্ন নির্যাতন কেন্দ্রে কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী চীনের ঐঘরে মুসলিমদেরকে সেখানে বন্দী করে রাখা হয়েছে এছাড়া অনেকে রয়েছেন যারা বিনা অপরাধে কারা বন্দী আবার কেউ নিজের ভূমিতেই সহায় সম্বলহীন আশ্রয়হীন আল্লাহতালা তিনি আলমোহমিন তিনি আশ্রয়দাতা দাতা। যেই ব্যক্তির প্রভাত হয় নিরাপদে পরিবার পরিজনের সাথে সে এক মহা নিয়ামত লাভ করল দ্বিতীয় নিয়ামত আল্লাহাল আমাদেরকে প্রদান করেছেন একটি সুস্থ কর্মক্ষম দেহ সুস্থতা এমন একটি নিয়ামত যেটা রাজ মুকুট সমতুল্য ইমাম শিয়মউল্লা তিনি বলেছেন সুস্থতা হল এমন একটি রাজ মুকুট যা প্রত্যেক সুস্থ ব্যক্তির মাথায় শোভা পায় কিন্তু অসুস্থ ব্যক্তি ছাড়া কেউ সেটাকে দেখতে পায় না অর্থাৎ একজন অসুস্থ ব্যক্তি ছাড়া বাকিরা সুস্থতার কদর করতে জানে না সুতরাং এই নিয়ামতের জন্যও। আলম উমিন আল্লাহ তাল্লার প্রতি আমাদের শকর হওয়া উচিত তৃতীয়ত যেই ব্যক্তির প্রভাত হল এমন একটি অবস্থায় যখন তার কাছে সারা দিনের ক্ষুধা নিবারণের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে এই তিনটি নিয়ামত যার কাছে রয়েছে তাকে যেন সারা পৃথিবী দেওয়া হয়েছে বহু মানুষ রাতে ঘুমাতে যায় ক্ষুধার্থ অবস্থায় যখন সকাল হয় তখনও তারা জানে না আজকের দিনে কোনো খাবার মিলবে কি সুতরাং সেই ব্যক্তি কত সৌভাগ্যবান কত মহান নিয়ামতপ্রাপ্ত যখন সে দেখতে পায় সারা দিনের পর্যাপ্ত খাবার তার কাছে রয়েছে এই যে চিন্তামুক্ত থাকা উদ্বিগ্নতা থেকে মুক্ত থাকা এটা হলো সেই আলীন নিরাপত্তা দাতা প্রশান্তিদাতা আল্লাহআর দান কাজেই এই সকল নিয়ামতের জন্য একমাত্র তারই ইবাদত করা উচিত সুরা কোরাই সে আল্লাহআালা এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন তিনি বলেছেন সেই কুরাই কথা উল্লেখ করে আল্লাহ তাল্লাহ জানিয়েছেন অতএব তাদের উচিত এই ঘরের রবের ইবাদত করা যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় ভীতি থেকে তাদেরকে নিরাপত্তা প্রদান করেছেন আলমিন এই নামের বরকত অর্জনের জন্য আমাদের উচিত আমান তথা নিরাপত্তা লাভের জন্য আল্লাহ আল্লাহালার কাছে দোয়া করা দুনিয়া ও আখিরাতের কঠিন পরিস্থিতি থেকে আশ্রয় লাভের জন্য আল্লাহ তাল্লার কাছে দোয়া করা ইমান সহকারে মুমিন অবস্থায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই জন্যও আমাদের দোয়া করা উচিত কোরআনে আল্লাহ তালা মৌমিনদের যে সকল বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সেগুলো অর্জনের জন্যেও তার কাছে দোয়া করা উচিত আরও দোয়া করা উচিত যেন তিনি আমাদের চিন্তা ও উদ্বিগ্নতাকে শান্তি ও নিরাপত্তায় পরিবর্তন করে দেন সকাল সন্ধ্যার জিকিরে রসুল উহ সাল্লাম যে সকল দোয়া শিক্ষা দিয়েছেন তার মধ্যে একটি দোয়া এসেছে তিনি আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা এই দোয়া করি আল্লাহ আপনি আমার গোপন দোষটি ঢেকে রাখুন চিন্তা ও উদ্বিগ্নতাকে শান্তি ও নিরাপত্তায় পরিবর্তন করে দিন সবশেষে আলমিন আল্লাহ তালার কাছে দোয়া করে আমরা এই পর্বের আলোচনা সমাপ্ত করছি يا مؤمن امين روعاتينا وصلى الله تعالى على سيدنا محمد وعلى اله وصحبه وسلم والحمد لله رب العالمين رينج اوف ميدياর অনন্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.ringsofmedia.org অথবা www.youtube.com/